কমতুল আলহামদুলিলাম রি আল কাল রসুল খেক্ল কুরআন রাহুল বোখারি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ফাজায়েল আমলের গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম যেসব আমল করলে জান্নাত পাওয়া যায় যেসব আমল করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় যেসব আমলের বিনিময় জান্নাত তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন এমন একটি গ্রন্থ যা তেলাওয়াত করলে অক্ষর প্রতি দশ নেকি হয় কোরআন যে মানুষের জন্য একটা জীবন বিধান শুধু তাই নয় কোরআনকে মানুষের জন্য আল্লাহ আল্লাহতালা এত উপযোগী করেছেন যে একে পড়ে বুঝে যেমন দুনিয়াতে বেঁচে থাকার পদ ঘাট পাওয়া যায় ঠিক এই কোরআন মাজিদ পড়ে তেমন এমন নেকি পাওয়া যায় যেই নেকিতে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আর কোরআনই এমন একটা গ্রন্থ ग्रंथ विचारे काटगड़ाते मानुषर पक्षे कथा बोलानी एम एक ग्रंथ जे ग्रंथ विचारे काटगड़ाते मानुषर विपक्षे कथा अब आसारी रजियाल्लासुल्लामुरमानजू हम अर्धेक सुबह तमलाउल मिजाना सुबह बोल দাঁড়ি পাল্লা পূর্ণ হয়ে যায়। আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলি তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই ফাঁকা পূর্ণ হয়ে যাবে আল্লাহর নবী বলছেন যে সলাত হচ্ছে আলো অসাবৈর্য হচ্ছে আলো অসাদ বুরহান দান হচ্ছে দলিল এই বাক্য কয়টি বলার পর আল্লাহ রসুল বলছেন আল কোরআন হজ্লাকা আলাইকা বিচারের কাঠগোড়াতে কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে সম্মানিত দর্শক মন্ডলী কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যায় অবশ্যই কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে অবশ্যই কোরআন মানুষের পক্ষে বিচারের কাঠগড়াতে কথা বলবে কিন্তু বিপক্ষেও বলবে যদি আমল না করি যদি না পড়ি যদি মূল্যায়ন না করি আবদুল্লাবনে আমরা রাজি আল্লাহ তাল বলেন रसुल सलिमें विचार का रोजा सेठगड़ाजिद कथा विचारोकटा के प्रवृत्ति ठेकिए रेखे खाद्य ग्रहण करते लोकटार बेपारे सुपारिस करूपारिश कबुल करो ফায়াকুল কোরআন করবে তুমি আমার সুপারিস গ্রহণ করো একে জান্নাতে দাও আল্লাহ রসুল বলছেন সুপারিস গ্রহণ করা হবে যারা শ্যাম পালন করেছে তারা জান্নাতে যাবে যারা কোরআন তেলাওয়াত করেছে তারা জান্নাতে যাবে সম্মানিত দর্শক মন্ডলী রাতে কোরআন তেলাওয়াত করা এখানে কোরআন পক্ষে কথা বলবে কিন্তু কথাটা এরূপ হয়ে গেছে যে কোরআন বলবে আল্লাহ আমি একে রাতে ঘুমাতে দি নি ঘুম ত্যাগ করে আমাকে তেলাওয়াত করেছে পড়েছে তুমি আমার সুপারিশ গ্রহণ করো কোরআন বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠ কত কঠিন কত জটিল এটা এই সময় আমরা বোঝাতে সক্ষম নই তবে খুব কঠিন কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন যাহান নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল বিচারের কাঠগড়াতে অনেক কিছুই কথা বলবে যেমন যেসব হাতের আঙ্গুলে আপনি তাসবি গণনা করেছেন এ আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে আপনি বৈধ পয়সা দিয়ে হজ করতে গিয়ে পাথরে চুমা দিয়েছেন পাথর বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে কথা বলবে আপনি শ্যাম পালন করছেন শ্যাম বিচারের কাঠগোড়াতে আপনার পক্ষে কথা বলবে কোরআন মাজিদ আপনি তেলওয়াত করছেন কোরআন মাজিদ আপনার পক্ষে বিচারের মাঠে কাঠগড়ায় কথা বলবে আল্লাহর নবী এইভাবে বলছেন যে সুরাত কোরআনের একটি সুরা তাতে রয়েছে ৩০টি আয়াত এই তিরিশটি আয়াত বিচারের মাঠে তার পক্ষে সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হয়েছে সেটি হচ্ছে সুরাতুল মুল্ক সুরা মুলক। আমাদের মুখস্থ না থাকলে জরুরি ভিত্তিতে আমরা মুখস্থ করে নিব গোটা করার মাঝিদি আমাদের পক্ষে কথা বলবে তবে ছোট সুরা হিসাবে আল্লাহ রাসুল এখানে মর্যাদা যেভাবে উল্লেখ করেছেন জোরালো মর্যাদা সুরামুল্কের ৩০টি আয়াত রয়েছে সুরামুল্ক বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে হয়ে আল্লাহর সামনে তর্ক বিতর্ক করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সুরামুল্ক আপনার পক্ষে কথা বলবে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই যে সুরামুল বিচারের কাঠগড়াতে আপনার কত বড় সহযোগী তাই তো আমরা বলি প্রতিপালক আমাদের যেটুকু ত্রুটি রয়েছে সেটুকু সংশোধন করো আমরা জন্য এসব কথাগুলি সমাজকে বুঝাতে পারি জাতিকে বুঝাতে পারি জাতি আগ্রহী হয়ে কোরআন মাজিদ পড়ে সুরা মুখ পড়ে যে সুরা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত কথা বলবে সুমান রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন খায়ের কুম্মান তা আল্লামাল কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যেই ব্যক্তি করন মাজিদ পড়ে এবং পড়াই যে ব্যক্তি কোরআন মাজিদ নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিখিয়ে দেয় আমরা শিক্ষা বিষয়ে আলোচনা করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করি সেটা ভিন্ন কথা তবে আমরা এখানে এতটুক জেনে নিতে পারি যে मूलत विद्या हे कुर जो विद्या आता हे सहयोगी विद्या तो, तो आल्लाहमान आल्लमाल कुरान रहमान तीन जिन्ह कुरान शिक्षा दिए खाल इसान आल्लमाह बयान मानूष के सृष्टि कर सर्वधरण विवरण शिक्षा दिए देख विद्या कुरान विद्या মূলত বিদ্যা হচ্ছে কোরআনের বিদ্যে আর যত বিদ্যে আছে সব আনুষঙ্গিক বিদ্যে এই জন্য তো আল্লাহর রসুল বলেছেন এইরফল এলাকায় জাহাল বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আমাদের দেশে এখন বিদ্যা বেড়ে চলেছে কিন্তু কোরআনের বিদ্যা নেই বলে আল্লাহর নবী একে বিদ্যা বলেননি একে বলেছেন জাহেলিয়ত একে বলেছেন অজ্ঞতা একে বলেছেন বর্বরতা যে বিদ্যা মানুষকে টাকুর নিচে কাপড় পরাই যেই বিদ্যা মানুষের দাঢ় চাচার ব্যাপারে উদ্বুদ্ধ করে ছাটার ব্যাপারে উদ্বুদ্ধ করে যেই বিদ্যা নারীকে নগ্ন করে যেই বিদ্যে একেবারে শেখ বেদাতকে দেশ পরিপূর্ণ করে দিতে পারে সেই বিদ্যা কখনো বিদ্যা নাই এটা অজ্ঞতা এটা একটা জাহেলিয়াত এটা একটা মূর্খতা এই জন্য আল্লাহ আল্লাহতালা বলছেন যে কোরআনের বিদ্যাই মূলত বিদ্যে এই জন্যেই আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায় ওকবাইবের বলেন রসুল সাল আলী আসাল্লাম একদা সকালে আমাদের নিকটে আসলেন আমরা তখন যারা আহলে সুফাই হিসেবে মসজিদে আছে তাদের পাশে বসেছিলাম আল্লাহর নবী আমাদের নিকটে এসে বললেন যে তোমাদের কোনো ব্যক্তি বোথা নামক স্থানে যাবে আকেক নামক বাজারে যাবে গিয়ে সেখানে দুইটি উঁট পাবে না কাতায় নেয় নে একেবারে উঁচু কুচওয়ালা চোড়া চূড়াওয়ালা উঁট বড় মোটা তাজা দুইটি উট পাবে এতে কি তোমরা খুশি নাও এটা কি তোমরা চাও না সাহাবিগণ বললেন যে আমরা তো এটা সবাই চাই সকালে ওখানে যাব উঠ পাবো এটা তো বিশাল ব্যাপার কে আমরা চাই না সবাই আমরা চাই আল্লাহ রসুল বললেন শোনো তোমাদের যে ব্যক্তি যাবে সকালে মসজিদে মিনাল কোরআনের দুইটি আয়াত শিখিয়ে দিবে অথবা নিজে কোরআনের দুইটি আয়াত পড়বে খায়রুন লহমিনে দুইটি উঠ তার জন্য যতটুকু মূল্যায়ন কর দুইটি আয়াত তার চেয়ে অনেক বেশি তিনটি আয়াত তিনটি উটের চেয়ে তার জন্য অনেক অনেক বেশি সাল্লাম বললেন অমিন আদাদে হিনামিনা লেভেল এইভাবে যত আয়াত পড়বে তত উঁটের চেয়ে সে বেশি নেকি পাবে যত আয়াত পড়বে তত উঁটের চেয়ে সে বেশি নেকি পাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা উঠে আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকবেন বিরতির পরেই আমরা এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর অসন্তুষ্ট পাপ পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মা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 আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপনসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ इमान के शुद्ध करा के करा शेर्क के उच्छेद करा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 আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে কেউ যদি মসজিদে গিয়ে এক আয়াত পড়ে তাহলে একটি বড় উঠ দান করলে জানে কি হয় তা হবে কেউ যদি দুই আয়াত পড়ে করলে কেউ যদি কোরআন মাজিদের একটি অক্ষর পড়ে তাহলে তার জন্য এক নেকি রয়েছে হাসানা তো বেআরে আম আর প্রত্যেক মিম তাহলে আল্লাহ তাকে তিরিশ নেকি দিবেন এমন বিধান এমন গ্রন্থ পৃথিবীতে না কোনো দিন পূর্বে গেছে না কে আমার পর্যন্ত কেউ রচনা করবে এটা ব্যতিক্রম আসলে আমাদের বিদ্যার অভাব আমরা জাতির সামনে কোরআন মাজিদ কেমন গ্রন্থ তা পেশ করতে পারলাম না সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি এটা আপনাদেরকে স্পষ্টভাবে বুঝাতে পারতাম তাহলে নিজেও সফল হতাম রাসুল সাল্লি সাল্লাম যে কারণে দুনিয়াতে এসেছিলেন সেটাও পরিপূর্ণ হতো এমন একটা বিধান কোরআন এমন একটা গ্রন্থ কোরআন যার বিনিময় এরূপ এটা আমরা কাকে বুঝাব। এরকম গ্রন্থ না অতীতে কোনো দিন ছিল পৃথিবীর শুরু থেকে নিয়ে না ভবিষ্যতে কেউ কোনোদিন আর রচনা করবে এর এরপরেও তো মানুষ সময় সবসময় একে পড়তে চায় না মানুষ উপন্যাস নিয়ে ব্যস্ত মানুষ তার পুঁথি বই নিয়ে ব্যস্ত মানুষ খেলতামশা নিয়ে ব্যস্ত মানুষ বিভিন্ন কথাতে মত্ত পৃথিবীর বিভিন্ন কিছু নিয়ে মত্ত আমরা বলছিলাম যে প্রতিটা আয়াত বড় করলে যা তাই হবে রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে তোমাদের কোন ব্যক্তি ফিরে যাবে বাড়ি বাইতে সে বাড়িতে গিয়ে পাবে সালাসা খালে ফাতিন এজামিন সেমানিন। তিনটি বড় মোটা তাজা উঁট এটা কি তোমাদের কেউ চায় না বাড়ি ফিরে যাবে বাড়িতে গিয়ে পাবে তিনটি মোটা তাজা বড় এখনই বাচ্চা দিবে এইরকম উঁট যেহেতু এটা সৌদি আরবের ব্যাপার কোরআন মাজিদ আল্লাহর নবীর ওপরে অবতীর্ণ হয়েছে আর আল্লাহর নবী সৌদি আরবে থাকতেন মক্কাই মদিনাই থাকতেন আর এলাকার সবচেয়ে উন্নত মাল হচ্ছে সম্পদ হচ্ছে উঠ এ কারণে উঠের কথা বলা হচ্ছে এইভাবে বাড়িতে যাওয়া তিনটা বড় মোটা উঠ পেয়ে যাবা উঠনি পেয়ে যাওয়া যে এখনই বাচ্চা দিবে এতে কি তোমরা খুশি নাও সাহাবিরা বললেন যে আমরা তো এটা চাই তাহলে তো আমরা একেবারে খুশি হয়ে যাব যদি এটা পাই তাহলে আল্লাহ রসুল বললেন যে শোনো आयत कुरन ताके उटनी दान कर समान नेकि प्रदान सम्मानित दर्शक मंडल कुरान मजिद सलाते मध्य पड़ी और बेसि पर नेकि যারা কোরআন পড়ে যারা কোরআনকে পড়ায় যারা কোরআনকে সুন্দর তেলাওত করতে পারে এইরকম ব্যক্তি সম্মান লাভ করবে সম্মানী ফেরেস্তাদের মত দর্শক মন্ডলী কোরআনের কি মান কোরআন এর কি মর্যাদা কোরআন তেলাহ করলে কি ফজিল এটা আমরা চেষ্টা করছি যেন আপনাদেরকে এই বিষয়ে আগ্রহী করতে পারি যে কেউ যদি কোরআনকে সুন্দর পড়তে পারে কোরআন বুঝে তাহলে ও সম্মানিত ফেরেস্তা সাথে জান্নাতে থাকবে তারা সব সময় একটা উচ্চ মর্যাদার অধিকারী হবে এই আমাদেরকে কোরআন পড়া যেমন জরুরি কোরআন বুঝাও তেমন জরুরি কোরআন মেনে চলাও তেমন জরুরি উমার ইবনে খাতাব রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ করে আর এক শ্রেণীর মানুষ এই কোরআনের মাধ্যম দিয়ে সবচেয়ে নিচে চলে যাবে তাদেরকে কেয়ামাতের মাঠে অপমান করা হবে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে তাদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হবে যারা কোরআনের অপব্যাখ্যা করেছে তারাও এর অন্তর্ভুক্ত যারা কোরআনের উপরে বিদ্রূপ করেছে তাদের এই অবস্থা যারা কোরআন পড়েছে মানেনি উপেক্ষা করে চলেছে তাদের এই অবস্থা একই ব্যাপার আল্লাহ আল্লাহতালা যে আলেমদের মানের কথা উল্লেখ করেছেন যে যারা আলেম তাদের মান হচ্ছে এরূপ তারাই একমাত্র আল্লাহকে ভয় করে তাদের জন্য সব কিছু ক্ষমা চায় জীবজন্তু পশুপ্রাণী জড়োবস্তু সব কিছু তাদের জন্য ক্ষমা চায় এটা তো সহজ ব্যাপার নয় এটা তো বিশাল ব্যাপার এই জন্য তো আল্লাহর নবী বলছেন যে কোরআন মাজিদের মাধ্যমেই এক শ্রেণীর মানুষ উচ্চ মর্যাদা লাভ করবে কোরআন তেলাওয়াত করে নিয়মিত কোরআন মাজিদ পড়ে মানার চেষ্টা করে আর এক শ্রেণীর মানুষ কোরআন মাজিদকে মানে না বা পড়ার চেষ্টা করে না বা উপহাস করে বা মূল্যায়ন করে না এদের তো অধপতন সুনিশ্চিত তারা তো জাহান নামে যাবে সুনিশ্চিত এই জন্য আল্লাহ রসুল এইভাবে বললেন আবু হাজি বলেন নিশ্চয় সুরা বাকার দুটি আয়াত রয়েছে যখনই কোনো বাড়িতে সেই আয়াত দুটি পড়া হয় তখন সেই বাড়িতে শয়তান থাকে না শয়তান সে বাড়ি থেকে বের হয়ে যায় পালিয়ে যায় সে বাড়িতে এসার পরে পরে বাড়িতে এই বাড়িতে শয়তান থাকবে না বুখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলছেন যে মন কারা আয়াতের সুরাতিল বা বাকারা। কেউ যদি সুরা বাঁকার শেষ দুইটি আয়াত পড়ে ফাহো তাহলে তার জন্য সেই রাতে নিরাপদ থাকার জন্য যথেষ্ট সুরা বাঁকার আয়াত যদি মানুষ পড়ে তাহলে সারা রাত তার জন্য আর কোনো সমস্যা হবে না সম্মানিত দর্শক মন্ডলী সুরা বাঁকার শেষ দুটি আয়াত পড়লে বাড়িতে শয়তান থাকবে না আমরা এভাবে মিলাদ অনুষ্ঠান করছি নতুন বাড়ির জন্য নতুন দোকানের জন্য আর হাফেজদেরকে ডেকে নিয়ে আসছি তারা কি পড়ছে না পড়ছে তাদের জন্য আমরা খাওয়ার পেশ করছি আবার কিছু শেষে টাকাও দিচ্ছি কাজটাও বেদাত খাওয়ালাম এটাও ক্ষতি হলো নিজের অর্থের আর এইভাবে পড়ালাম পড়ার জায়গাতে পাপ হলো এটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কেননা এটা বেদাত এটা রাসুলের পদ্ধতি নয় এটা একটা রাসুলকে উপেক্ষা করার মাধ্যম আল্লাহর নবী বলছেন যেই বাড়িতে সুরাব বাকারার শেষ দুইটি আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না আপনি নতুন বাড়ি করেছেন কল্যাণ চাচ্ছেন আপনি এখানে বাকারা আপনি এখানে বাকারার শেষ দুইটি আয়াত পড়ুন দেখুন নতুন ঘরে নতুন দোকানে নতুন বাড়িতে যে যেকোন স্থানে যদি আপনি বরকত চান যদি আপনি শয়তানকে দূর করা চান সুরাব বাকারার শেষ দুই আয়াত পড়ুন আবহাওয়ালেন আল্লাহ রসুল বলেছেন এবং সুরা আলমরান পড়ুন এই সুরা দুটি কেয়ামাতের মাঠে আপনার পক্ষে কথা বলার জন্য আসবে ছায়া হয়ে পাখির ঝাঁকাই আছে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ পরে বলছেন বরকত হবে সুরা বাকারা ত্যাগ করলে ক্ষতি নেমে আসবে যে সুরা বাকারা পড়তে পারে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা বোখারি মুসলিমের হাদিসের শেষের অংশে যেটা এসে বুঝতে পারছি সেটা হচ্ছে যে সুরা বাকারা পড়া হচ্ছে করলেন আর না পড়া হচ্ছে অকল্যান আরো বুঝতে পারছি যে যেই ব্যক্তি অলস তারাই সুরা বাকারা পড়তে পারে না আল্লাহ রসুল বলছেন যে সুরা বাকারা পড়া হলো করলেন আর না পড়া হলো অকল্যান আর যারা অলস তারাই পড়তে পারে না আমরা বোখারি মুসলিমের অংশে বুঝতে পারছি যে সুরা আলম রান আর এরপর আমরা শেষে বুঝতে পারলাম সুরা বাকারা যদি পড়ি তাহলে সুরা বাঁকার পরিণতিতে কল্যাণ পাবো আর না পড়লে অকল্যাণ পাবো আর অলস ব্যক্তি সুরা বাকারা পড়ে না পড়তে পারে না প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান আমরা তোমার দরবারে আশাবাদী তুমি আমাদের একটু শক্তিশালীবান করো যাতে করে আমরা সুরা বাকার মতো সুরাটি পড়তে পারি মতো পড়তে পারি এই আলমরান বিচারের কাঠগলাতে আমাদের পক্ষে সুপারিশ করে যে সুপারিশ তুমি কবুল করবে এই দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সসালামুক जकत पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग नंबर शून्य आइबेन् जी बी बाण्डु Eल ओँडी 3096 34 68 621 29 difficult版 3 0060 स्वेफ поговор car ाइबेऑो BCB20 टाका पाठिया मदरी इमेल कुरूने knife mrig PC TV मनोबत्टर स्मधान स्वेलाम अलाइकुम আমি মোহাম্মদ বদরুদ্দোজান আদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা